শেখ মুহম্মদ আল নকি হাফিজাহুল্লাহ তিনি শেখ আবুদ আল আসির তার কাছ থেকে বর্ণনা করেছেন কিছুদিন আগের ঘটনা যখন সৌদি সরকার চিন্তা করল তাদের রাজধানী রিয়াদ থেকে অনেক দূরে একটি প্রত্যন্ত এলাকায় হাইওয়ে বানানো দরকার এই কারণে তারা একটি কোম্পানিকে সেই রাস্তা নির্মাণের দায়িত্ব প্রদান করল বেশ কিছুদূর রাস্তা নির্মাণ হয়ে গেল এবং এরপর দেখা গেল একটি গ্রামের মধ্য দিয়ে রাস্তা বানাতে হবে এবং সেই রাস্তা যেদিক দিয়ে যাবে মাঝখানে একটি কবরস্থান পড়েছে যেহেতু এটা ছিল সরকারের আদেশ কাজেই কোম্পানি সেই অনুসারে হাইওয়ে বানানোর কাজ করতে লাগলো কিন্তু যখন তারা সামনে দেখল যে কবরস্থান তখন তারা বুঝে উঠতে পারছিল না যে কি করবে সেই অবস্থায় তারা গ্রামবাসীদের কাছে গেল এবং তাদেরকে প্রস্তাব দিল যে আপনারা এই কবরগুলোকে অন্যত্র সরিয়ে নিন কিন্তু গ্রামবাসী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং তারা উচ্চ আদালতে মামলা ঠুকে দিল শেষ পর্যন্ত উচ্চ আদালত রায় দিল যেহেতু এই রাস্তা বানালে সকলেই উপকৃত হবে কাজেই কবরগুলো এই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হোক সেই কবরস্থানটি ছিল অনেক পুরাতন এবং সর্বশেষ যাকে কবর দেওয়া হয়েছে আজ থেকে তিরিশ বছর আগে তাকে সেখানে দাফন করা হয়েছে যাই হোক শেষ পর্যন্ত যখন অনুমতি মিলে গেল তখন সেই কাজে নিয়োজিত ব্যক্তিরা কবর খুঁড়তে লাগলো এবং দেখলো বেশিরভাগ কবরের অবস্থা খুবই খারাপ দুর্গন্ধময় এবং সেখানে শুধুমাত্র মানুষের কঙ্কাল ছাড়া আর কিছুই নেই এভাবে খুঁড়তে ঘুরতে যখন সবার শেষে যাকে কবর দেওয়া হয়েছিল আজ থেকে তিরিশ বছর আগে সেই কবরটির কাছে তারা গেল। সেই কবরটি খোরার পর তারা দেখল সেখানে অবস্থা একেবারে পরিষ্কার যেন মনে হচ্ছে মাত্রই তাকে কবর দেওয়া হয়েছে কাফনের কাপড় একেবারে পরিষ্কার এবং তার কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল সেই ব্যক্তিকে উঠাতে গিয়ে লোকেরা দেখল এই মৃত ব্যক্তির দেহ এখনও নরম একটুও বিকৃত হয়নি এই দৃশ্য দেখে সবাই আল্লাহু আকবর ধনিয়ে দিয়ে উঠল অথচ এই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল সেই সময় থেকে তিরিশ বছর আগে গ্রামের বয়স্ক ব্যক্তিরা সেই কবর থেকে তোলা ব্যক্তিটিকে চিনতে পারল এবং বলল এই লোকটির বাবা তো এখনও জীবিত আছেন তাই লাশটি তারা সেই লোকটির বাবার কাছে নিয়ে গেল এবং এই দৃশ্য দেখে বাবা আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করলেন এবং তার ছেলের লাশে চুমু খেতে লাগলেন এরপর স্বাভাবিক নিয়মে তার ছেলেকে অন্য আরেকটি জায়গায় দাফন করা হলো যারা এই ঘটনাটি স্বতক্ষে দেখেছেন তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হলো এবং তারা সেই ছেলেটির বাবাকে সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করল अदा बोलूँ आपनर धीरे जीवित थकते क्य आम करत हैं क्यों भलो कज कर आल्ला तलाटीर मृतदेह के त्रि बच्चे अक्षत रेखे तेखे से बृद्ध पिता बोलें से समय सम्पर्ीवन सम्पर्ब बस कि मने नहीं तब यतटू मने आई छोट बेलाटा सब समय मस्जिदे गांच वक्त सलाद जाम आदाय करत और एके बारे प्रथम कतारे दाड़ी से सलाद पड़त কখনো যদি অসুস্থতার কারণে বাসায় থাকতো তবুও কখনও সলাত তরক করতো না শেখ মুহাম্মদ আল হাফিজা হাফিজাউল্লাহ তিনি বলেন এই ব্যক্তি এই ছেলেটি তার জীবনে সলাাদকে প্রাধান্য দিয়েছে এ কারণে আল্লাহ তাল্লাহ তাকে পুরস্কার হিসেবে দুনিয়াতেও রক্ষা করেছেন এবং কবরের মধ্যেও তার দেহকে আল্লা তাল্লাহ রক্ষা করেছেন আল্লাহ আখিরাতেও আল্লাহ আল্লাহ তাকে এভাবেই রক্ষা করবেন প্রিয় আমরা এখন আছি রমাদান মাসে প্রতিদিন পাঁচও আক্ত ছাড়াও আমাদেরকে তারাবির সালাদ আদায় করতে হয় প্রতি বছর আমরা মুসলিমরা একত্রে রমাজানে এই সলাত আদায় করি সল্লাতের বিষয়ে একটি বিষয় আমাদের সব সময় খেয়াল রাখা উচিত সল্দ এমনই একটি ইবাদত যার নির্দেশ আল্লাহ তাল্লা তার রাসুলকে দিয়েছেন তার কাছে ডেকে নিয়ে দুনিয়াতে থাকতে নয় অন্যান্য ইবাদতের নির্দেশ রাসুল উল্লা সাল্লা উলাইসাল্লামের কাছে পাঠানো হয়েছে দুনিয়াতে থাকতেই হদ জাকাত সিয়াম এই সমস্ত বিষয়ের নির্দেশ আল্লাহ রাসুলকে দুনিয়াতে থাকতেই দেওয়া হয়েছে কিন্তু সল্লাতের বিষয়টি এটা এমনই এক ইবাদত যার নির্দেশ আল্লাহ তাহ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দিয়েছেন মেরাজের রাতে সাত আসমান ভ্রমণ করার সময় যখন আল্লাহ তাহা রসুল্লাহ সল্ললা আলিয়া সাল্লামকে তার সবচেয়ে কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন তখন তিনি তাকে সলাাতের নির্দেশ দিয়েছিলেন কাজেই এটা এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আল্লাহালার সাথে আমাদের সম্পর্ককে রক্ষা করে একজন ব্যক্তির ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ত্যাগ করা কাজেই কিভাবে আমরা সলাতের ব্যাপারে উদাসীন হতে পারি प्रत्येक मुस्लिम पाँच वक्त सलाद आदाय बात मूलक सलादर गुरुत्व क्य भावे सलाद मृत व्यक्ति के कबरे निरापत्ता प्रदान कर इस सम्पर्के एक बर्णना उल्लेख कर शेष कर इनशाअल्ला इब्ने हिब्बान रहीिमहल्ला सही बर्णनाते व्यक्तरा आबूहुरैरा रजियाल्लाहुआनहू थ बर्णना कर रसुल्लाह सल्लाह आलहसल्लम जख मृत व्यक्ति के तर कबरे रखा है তখন সে কবরে শুয়ে তার কাছ থেকে ফিরে যাওয়া ব্যক্তিদের জুতার আওয়াজ শুনতে পায় এরপর কবরে শোয়ানো সেই ব্যক্তি যদি মোমিন হয় তখন সলাদ তার মাথার দিকে চলে আসে সাউম তার ডান দিকে চলে আসে জাকাত তার বাম দিকে চলে আসে এবং দান সৎকা আত্মীয়তার বন্ধন রক্ষা করা ভালো কাজের আদেশ এবং মানুষকে অনুগ্রহ করা এই বিষয়গুলো চলে আসে তার পায়ের কাছে এরপর কবরের আজাব যখন মাথার দিক থেকে আসতে থাকে তখন সলাাদ বলে আমার দিক থেকে এই ব্যক্তির কাছে যাওয়ার কোনো রাস্তা নেই যখন ডান দিক থেকে কবরের আজাব আসতে থাকে তখন সাউম বলে আমার দিক থেকে এই ব্যক্তির কাছে যাওয়ার কোনো রাস্তা নেই যখন বাম দিক থেকে কবরের আজাব সেই ব্যক্তির কাছে যায় তখন জাকাত বলে আমার দিক থেকে এই ব্যক্তির কাছে যাওয়ার কোনো রাস্তা নেই পায়ের দিক থেকে যখন কবরের আজাব সেই ব্যক্তির কাছে আসতে থাকে তখন দানসৎকা আত্মীয়তার বন্ধন রক্ষা করা ভালো কাজ এবং মানুষের প্রতি অনুগ্রহ করা এই বিষয়গুলো বাধা দেয় এবং বলতে থাকে हमारे यही व्यक्तर का जा रार्ता नहींपर कबरे से मृत व्यक्ति के उठे बसते बला से उठे बसे एरपर तर प्राय अस्त जावा सूर्य तुले बुम्दे मध्य एक जो व्यक्ति तुम्हें कि तापारे तुम कीसर सख् दाओ तक कबरे से मृत व्यक्ति प्रथम सलादाय दाओ प्रश्नकारीर बोलें निश्चय तुम्हें ता कर तब जास कर उत्तर दाओ তোমাদের মধ্যে একজন ব্যক্তি ছিল তার সম্পর্কে তুমি কি জানো তার সম্পর্কে তোমার কেমন ধারণা তার ব্যাপারে তুমি কিসের সাক্ষ্য দাও তখন কবরের সেই মৃত ব্যক্তি যদি মুমিন হন তখন তিনি বলেন সেই ব্যক্তি হলেন রসুল উল্লাহ মুহম্মদ সাল্ল্লাহ আলহি আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই তিনি আল্লাহর রাসুল এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী নিয়ে এসেছেন তখন সেই মৃত ব্যক্তিকে বলা হবে তুমি এই কালেমার উপরেই জীবন কাটিয়েছ एर, बरण तुमा के आबार उठान अल्ला। एर पर ही मृत्युबरण करम तुम्हें आरोना है इंसा अल्लाह एरपर से मृत व्यक्तर जो जानते एक दरजा खुले दिए बला देखो ये तुम स्थान तुम ठिकाना एर मध्य सबकिछ अल्लाहता तुम्हारे तैरी रेखे एक एथा शुने कबरे शायित से व्यक्त आनंद और गर्व बेड़े जाए जहान्नाम एक दरजा खुले दिए बदी तुम्हें दुनिया थकते आल्लाफुरमानी करते अबाध्यता करते हमें देखो নামের ওই জায়গাটি হরতো তোমার স্থান তোমার ঠিকানা সেখানে এবং সেই জায়গায় যা কিছু রয়েছে সব কিছু তোমার জন্যই তৈরি করা হয়েছিল কিন্তু কবরের সাইিত সেই ব্যক্তি বুঝতে পারবে জাহান নামে সেই ভয়ঙ্কর জায়গা থেকে সেই ভয়ঙ্কর পরিণতি থেকে সে মুক্তি পেয়ে গেছে সে বেঁচে গেছে এই কথা শুনে তার আনন্দ এবং গর্ব আরও বেড়ে যাবে এরপর সেই কবরকে তার জন্য সত্যুর গজ প্রশস্ত করে দেওয়া হবে এবং নূর দিয়ে নূরানিত করে দেওয়া হবে আলোকিত করে দেওয়া হবে এবং এরপর তার আত্মাকে তার রুহকে অন্তর্ভুক্ত করা হবে নেকরদের রুহুদের সাথে আর সেটা হচ্ছে জান্নাতের বৃক্ষে ঝুলানো একটি পাখি এভাবে দুনিয়াতে থাকতে কালেমার উপরে জীবন পরিচালনা করা কালেমার সাক্ষ্য দেওয়া এবং এই কালেমার উপরেই মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাহ দুনিয়া এবং আখিরাতে তাকে নিরাপত্তা দান করবেন সেই কালেমার উপরে তাকে মজবুত রাখবেন আল্লাহআালাহ কোরআনে বলেছেন ফিল দুনিয়া আল্লাহ তাল্লাহ মুমিন বান্দাদেরকে দুনিয়া এবং আখিরাতে একটি মজবুত বাক্য অর্থাৎ সেই কালেমার মাধ্যমে তাদেরকে মজবুত রাখবেন দৃঢ়পদ রাখবেন সবশেষে আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে উত্তম মৃত্যু দান করেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা হুসনুল খাওয়িমা হে আল্লাহ আপনি আমাদেরকে উত্তম মৃত্যু দান করুন কবরের আহজাব থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ তাল্লাহ বলেন ইন কলু রুমিম নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এরপর এর উপরে দৃঢ় থাকে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা চিন্তিত পেরেশানো হবে না অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউড অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops our youtube channel www.youtube.com raindropsmediaorg2015